بسم الله الرحمن الرحيم بارنكور ناماي او اشينداالو الله النامي شروع ومن احسن قولا ممن دعا الى الله <تصفيق> الحمد محمد بعد قال قال قال الله ابن احدكم রবিলাম لا يخطب احدكم على কাল রসুল তার মনোনীত কবুল করার তৌফিক দান করেছেন আর সাল এবং সালাম পিয়নী মাহমুদ রসুরাহ সালাহ সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহাক তার এই পছন্দনীয় দিন ইসলাম মেয়ের বিধিবিধান পৌঁছে দিয়েছেন আমাদের বিবাহ পর্বে আজকে আলোচনা কয়েকটি হাদিস নিয়ে এই হাদিসগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করার পূর্বে বিবাহের সহজ নিয়মকানুন যাতে বুঝতে পারেন যে সহজ শরীয়তের বিবাহ কতটা করলে বিবাহ হয়ে যায় কারণ বিবাহিত संयोजन घटे प्रथार सामाजिकतारे नजायज कहल क्या गिर और कुी की बेदात गुली नाजायज क्यागुली की, की एक जन साधारण मुस्लिम जन बुझाई मुश्किल विवाह बड़ा जटिल पड़े मुस्लिम समाज এই জন্য সহজে বিবাহ কি করে জানবেন যে কতটুকু করলে আপনার বিবাহ হয়ে যায় শরীয়ত সম্মত এর জন্য বিবাহের নিকার আর কান প্রত্যেকটি ইসলামের যে বিষয়বস্তু রয়েছে সেগুলির কিছু রোকন ফরজ রয়েছে যেমন নামাজের রোকন রয়েছে সলাতের রোকন রয়েছে সলাতের আগে বলি ইমানের রোকন রয়েছে ইমানের পিলার্স রয়েছে ইমানের রকম কয়টি ছয়টি ইসলামের রোকন রয়েছে কয়টি পাঁচটি নামাজের সলাথের রোকন রয়েছে কয়টি চোদ্দটি ওজুর রোকন রয়েছে বা ফরজ রয়েছে কয়টি ছয়টি তো এইভাবে নেকা বিবাহেরও কিছু রোকন রয়েছে রোকন মানে এত গুরুত্বপূর্ণ ফরজ যে সেগুলির কোনো একটি ছুটে গেলে বিবাহ হবে না এটা আপনাকে কমপক্ষে জানতাম रुकुगुल अवश्य विवाह दम्बरे आलोचना कर शर्त फरज कर्त विवाह बहिरे क्यों शर्त बेगू आगे से शर्त बलारे फरज से रुकन बोला पार्थक्य এই নামাজের শর্ত রয়েছে আর নামাজের কি রয়েছে রুকনও রয়েছে রুকুন থেকে শুরু হয় সালাম পর্যন্ত শেষ হয় আর শর্তগুলি আগে আপনাকে করতে হবে। তাহারাত উজু শর্ত কেবলা মুখী হওয়া নামাজ শুরু করা কেবলা মুখী হওয়া শর্ত ঠিক না দাঁড়াতে পারলে দাঁড়ানো শর্ত আগে দাঁড়িয়ে তকবির তাহারিমা বৈশাখ দিয়ে পরে দাঁড়ালে চলবে না তাহলে শর্তগুলি সবগুলি বাইরে হবে আবরিত করা শর্ত নামাজের আগে ঢুকে আসতে হবে শরীর হ্যাঁ যতটা ঢাকা জরুরি হবে না এগুলি সব শর্ত তাহলে শর্ত আর শর্ত আর রোক দুটোই ফরজ কিন্তু শর্তগুলি যেই এবাদত বা যেই দিনের বিষয়টি সে বিবাহ হোক আর নামাজি হোক হ্যাঁ এর आगे सम्पादित करते आए, पूरा करते शर्त ना पा गशरुत मान जरूर शर्त लगाना शर्त नहीं, नहीं।, नहीं पा जाए विवाह आगे अपना प्रस्तुत करते हैं विवाह और विवाह शुरू कर दिए रोकनगुल्त बलो रोकन बोलो आज के রোকন হচ্ছে তিনটি আর শর্ত হচ্ছে চারটি এই চার তিন সাতটি জিনিস আজকে আলোচনার শুরুতে বলে দেব কারণ আজকে যে হাদিসটি সামনে আমাদের আছে তারপরে যে হাদিসটি লম্বা আসছে তাতে রুকনের কথা উল্লেখ করা হয়েছে রকন এসেছে সুতরাং একটা হাদিস সবগুলি রোকন পাওয়া যাবে না কারণ ফোকাহিকা আমরা এগুলিকে বিভিন্ন হাদিস থেকে একত্রিত করে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের ফিখের কিতাবে একত্রিত করেছেন ফেকার ওই কথাগুলি যেগুলো কোরআন এবং হাদিস সম্মত সেগুলি অবশ্যই জরুরি জন সাধারণের জন্য জরুরি আলেমের জন্য জরুরি কারণ সহজভাবে দিন বুঝতে পারবেন কিন্তু কোরআন এবং হাদিস ভিত্তিক যদি ফেকার মাসালা না হয় তাহলে জরুরি তো নয় নয় তার কোন ছেড়ে দেওয়া ফরস কারণ ওটা আল্লাহর কথা নয় রসুলের কথা নাই কোরআন আয়াত নেই রসুলের হাদিস নেই ওই ফেকার মশালাটির পিছনে সুতরাং ওর কোন মূল্য নেই ওটা যেমন একটা সাধারণ লোকের ভুল কথা ওইরকম তার ভুল কথা হয়েছে বেচারা যদি যোগ্যতা রাখে আর বলে থাকে আর ভুল করে থাকে তো মেহনতর একটা নেকি পেয়েছে মুস্তাহিদ হিসাবে আর যদি ঠিক করে থাকে তাহলে দিগর নেগে পেয়েছে ইচ্ছে করে ভুল করে থাকলে দলিল বিহেন যদি আর আশা বিহেন কোন ভালো ফাঁকি ভালো আলেম এমনি দলিল বিহেন বলার চেষ্টা করবে না যদি ভালো আলেম মানে আজকালকার ভাষায় না সেই বড় বড় আইম বা আর আরো কথা বলছি আজকাল তো যেসব আলেম সমাজ আমাদের দেশে যাদেরকে আল্লামা বলা হচ্ছে তারাও কোরআন হাদিসের দলিলের ধার ধারে না সুতরাং তাদের পাকড়াও অবশ্যই আল্লাহর কাছে হবে যারা কোরআনে দলিল খুঁজার প্রয়োজন মনে করে না। আর কানুন নিকাহ বিবাহের বললাম প্রথম হচ্ছে যা বিবাহে ফরোজ তা হচ্ছে আজ আল খালিয়ান মিনাল মানে স্বামী স্ত্রী যে আপনি বিবাহ দিতে যাচ্ছেন স্বামী স্ত্রী দুইজন ব্যক্তি হইতে হবে मैं भू पुरुष पात्र नहीं हो, हो पात्री पात्र पत्री अस्तित्व होते आुनिया आमन दूत हम जरा विवाह संक्षिप्त व्यान दु जन पत्र पत्री पत्र पत्री दु जन होते जर पर शरियते कोकम बाधा ना थे एकटू सहज बुझा तैयार शरियते जान বাধা না থাকে পাত্র পাত্রী আছে কিন্তু শরীয়তে বাধা এর বিবাহর সাথে যাইজ নয় তার বিবাহ হবে না এখন বুঝতে হচ্ছেন আস্তে আস্তে তো বলছেন যে মাওয়ানে মা বিবাহ হওয়ায় যে বাধাগুলি রয়েছে মিন্ন সাবিন নিজের বংশের আত্মীয়তার কারণে ঘনিষ্ঠ আত্মীয়তা আপনার বনের সাথে বিবাহ আপনার খালার সাথে ফুফুর সাথে যাইজ যাইজ নাই বিবাহিতার সাথে অলরেডি ওর স্বামী আছে প্রেম যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আছে হিন্দু মহিলা হিন্দুর বন্ধনে আছে ততক্ষণ তাকে বিয়ে করা যায় হবেই না বিবাহ পঞ্চম পড়ার প্রথম আয়াত এটি বল মহসান তবে জাহাদ হিসাব ইল্লা যদি দাস দাসী হয়ে আছে দাসী হয় সেটা আলাদা কথা তার বিধান আবার লম্বা শুরু হবে তখন বংশীয় বাধা অথবা অন্য কোন বাধা যেমন দুধ পান বাধা বিবাহ দিতেছেন পাত্র পাত্রীর সাথে আর দুইজনে একই মায়ের দুধ খেয়েছে দুই বংশের কিন্তু দুধ খেয়েছে বিবাহ যাইজ পাত্র আছে কিন্তু বাধা সরিয়ে বিবাহ হবে না বৈবাহিক সম্পর্কের কারণে সৃষ্টি হয়েছে আমি কোনো জায়গায় থাকবো সামনা এই ফোত গুলি আবার সামনাসামনি করবে না আসছে সামনা সামনি এসে করবে না তা আমি আপনার দার্সে আসি আসি বছর একবার আসলে অনেকে বলে আসি বরং পাঁচ বছরে এ বলছে যে আমার শালির বিয়ে দিয়েছিলাম এক জায়গায় তো ছেলেটা কাপুরুষ তো এখন ওর ভাত খেতে চায় না ওর কাছে থাকতে চায় না তো ছাড়িয়ে আমি কি বিবাহ করতে পারবো এখন বললেন হ্যাঁ কি বলা যায় এইরকম হয় যে পঞ্চম পরার আগে আয়াতি রয়েছে তোমাদের মায়েদেরকে আল্লাহ হারাম করেছেন মা দাদি নানি ওপরে যত যাবে হ্যাঁ আর তোমাদের মেয়েদেরকে তোমাদের বনদেরকে ইত্যাদি করতে করতে আগের স্ত্রী মারা গেছে তারপরে মারা যাওয়ার পরে যদি আপনি বিবাহ করেন আর এক বনকে তাহলে ঠিক আছে বোঝা গেছে না অথবা তালাক দিয়ে দিচ্ছেন তালাক দিয়ে দেওয়ার পরে তালাক দিল বিবাহ দেবে আজকাল তো আবার ঘাস দেখে ছাগল বাঁধে তো যদি দেখে ছেলের ঘাস ঘাস যথেষ্ট আছে মানে পয়সা আছে তাহলে তার আছে যে কিন্তু সাধারণত এরকম দিতে চায় না যাই হোক যদি তারপর আরেক বনকে বিয়ে করবে কিন্তু জমা কর একত্রিত কর আল্লাহমা বানতাইন দুই বোন জমা কর আল্লাহ আরাম করেছেন কোরআনের কথা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে সাধারণ জ্ঞান বিবাহ করতে চাই আচ্ছা যারা এরকম বিবাহ করতে চাই আপনি কি মনে করেন যে শতলোক হতে পারে আশি থেকে নব্বই লোক ও যে না প্রেম ভালো ভাবে শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সাথে গল্প করে না আমাদের মুসলিম সমাজের লোকেরা হিন্দুদের মতো ঠিক শ্বশুর বাড়ি গেলে ওরা বলে যে তো স্ত্রীকে নিয়ে যাবই বা আমার বাড়ি তো যাবে আমার সাথে ধরেন ওই স্ত্রীও আছে শ্বশুর বাড়িতে তারপর ওর সাথে গল্প করে না এগুলো চোখে দেখা ঘটনা नाजायजारिकाराल निर्जन गल्प कर भोग कर हिंदू देभाषा शाली आदा घरवाली एक हिंदू रास्ते सफर अवस्थाई ट्रेन एक हिंदू गल्प कर शवशुरड़ी जाए शाली ना साली शाली आदा घरवाली এই হচ্ছে মুসলিম সমাজের অন ইসলামিক পরিবার শালির সাথে যেখানে সবচেয়ে বড় ফিতনা শালির সাথে আর ভাবিদের সাথে ভাইয়ের স্ত্রীদের সাথে সবচেয়ে তো বড় ফিতনা কেন এইসব ক্ষেত্রে মানুষ সন্দেহ করতে পারে না অনেক কিছু হয়ে যাচ্ছে ভিতর ভিতর খোঁজ খবর রাখবে এটা তো স্ত্রীর বোন এটা তো ভাইয়ের স্ত্রী আহ ছোট ভাইয়ের স্ত্রী অথ বড় ভাইয়ের স্ত্রী এইভাবে ঘরে ঘরে হচ্ছে বিবাহ বন্ধনের কারণে বৈবাহিক সম্পর্কের কারণে যদি পাত্র আছে আছে। পাত্রী কিন্তু এই পাত্রীকে এই পাত্রের জন্য এই লোকের জন্য ছেলেজেন বিবাহ করা বৈবাহিক সম্পর্কের কারণে হারাম তার শালী হচ্ছে তার স্ত্রীর বোন অথবা তার স্ত্রীর আপন খালা তার স্ত্রীর আপন ফুফু জায়জ না শাশুড়ি অথবা ज जदिओ पत्री आवाह जायज ना सरियती बाधा प्रथम रोक हाथ पत्री मे थे এমন ছেলে মেয়ের ছেলের মেয়ের সাথে বিবাহ দিচ্ছেন যে শরীয়তে যেন এই বিবাহ জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকে বংশের বাধা দুধ পানের বাধা বা বৈবাহিক বাধা বা দিন আলাদা আলাদা পৃথক হওয়ার বাধা যেমন একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম কি যে মেয়ে মুসলিম তার মুসলিম মেয়ের কোনো কাকের সাথে বিয়ে জায়জ না। মুসলিম মেয়ের मुसलिम ऐसे जो हिंदू मे विग्नि पूजक बुद्धिस्ट विख नराम मुशरेखा के विराम अथवा मजार कथ हिल्लार हराम तरीका रही हिल्लार व्यचारे तरीका रही तीन तलाक एकसाथे दिल तीन तलाक हो जाए स्त्री के फिर ठीक है एक राद परे है नहीं आगे स्वामी शेष करना जदि तर फतुआतुआपर तु इद्दत पालन कर फरज दी कद्दत तीन मासिक वो তাহলে তিন মাস বিয়ে দিতে পারবে না আমি ভাত খাবো না আসলে প্রেম হয়েছে তখন স্বামীর ঘরে ছেড়ে পালিয়ে গেছে কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে কোটে গেছে কোটে গিয়ে বলে যে আমি সাবালিকা মেয়ে বাইশ বছরের বেশি বয়স কোটে আর কোর্টের আইন ধরেন भारत पाकिस्तानी तीन मासमेंट दीबीस पर हराम विवाह स्त्री है স্বামী মারা গেছে আর তারপরে ছোট ভাই বিয়ে করবে চার মাস দশ দিন পর হয়নি বিয়েটি বুঝাছ এইরকম ঘটনা ফতো আমার কাছে এসছে হ্যাঁ বিয়ে হয়নি কারণ স্বামী মারা গেলে কমের পক্ষে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে চার মাস দশটা দিন আগের স্বামীর জন্য শ্রদ্ধা রাখি যে আমি কোন অন্য কোন সংসারে যাব না দ্বিতীয় বিষয় রয়েছে যেটা মেডিক্যাল সায়েন্স আজকাল প্রমাণ করছে যে जदि अफात है स्वामी मारा जाए आगे स्वामी साथ जीत मिलन स्वामी मारा जाए ईद्दत पार कर चार मास दस दिन ये ना द्रुत जो अन् स्वमीर संसारे चले जा रहा सहबास शुरू है তাহলে স্বামী স্ত্রী যে নতুন স্বামী আর এই যে দ্বিতীয় ঘরের মহিলা দুইজনের স্বাস্থ্যের অবনতি করতে পারে আর মারাত্মক ধরনের রোগ পয়দা হতে পারে আজকালকার বলছে। চোদ্দশো বছর আগে ইদ্যুতের কথা আল্লাহ কোরআনে কারি উল্লেখ করেছেন পরুয়া করেন না জাহেল মূর্খ একশো মুসলমান কিন্তু আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে মারাত্মক ব্যাধি পয়দা হয় এতে সংক্ষেপ করে না বললে আজকে এতে সময় শেষ হয়ে যাবে एक नम्बर पत्र पत्री थकते विवाह बैधाई को बाधा नाई नम्बर इजाते बोला मान विवाह विवाह प्रथम पत्र पक्ष अथवा पात्र अभिभावक पक्ष थे दिक्कत प्रथम एकदिक होते बला है কিরকম ভাবে হয়তো ছেলে বলছে যে আপনার মেয়েটিকে আমি বিবাহ করতে চাই আপনার মেয়েটির আমার সাথে বিবাহ দিয়ে দেন বিবাহের অনুষ্ঠানে আসি আমরা এখন কারণ এইভাবে আগের মতো চলতে চলতে মসজিদে বৈশাখ আছে এমনি কথা বলছে আর বিবাহ হয়ে গেলে এইরকম আজকাল বিবাহ হয় না প্রথম কিছু ফরমালিটি দেখা শোনা যাত টু খাওয়া দাওয়া যদি রাজি হয় তাহলে খাওয়াবে আর যদি সন্দেহ থাকে তো খাওয়া দাওয়া করাবে না দেশের তরীকা সব এগুলো আর চা বিস্কিট খাওয়াই বিদায় বা ওরাও খেতে চাইবে না যে যখন মেয়ে পছন্দ হলো তার খাব কেন আছে না না এগুলো এগুলো সব দেশি তরিকা এগুলো এগুলো ইসলামের কিছু নাই এমনি আপনি কোন মুসলিম ভাইকে খান বিয়ে করুক না নাই করুক আর বিয়ে করলেও যে খাওয়াইতে হবে তাও জন্য দেখে চলে গেল কোনো অসুবিধা নেই তো বলছিলাম ইজাব প্রস্তাব প্রস্তাব এরকম হয় বিয়ের মজুরি সে যেটা হয় মেয়ের বাবা বলছে আমার মেয়ের বিবাহটা পড়িয়ে দেন ওই যে বিয়ে পড়ায় এটা হলো দেশি তরীকে এটা হচ্ছে এটা না বললে খতিবের কোন প্রয়োজনই নাই। ও যদি বলে আমার মেয়ের বিবাহ আমি এই ছেলে আব্দুর রহমানের সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম তো বললো কিন্তু ওই দিক থেকে কবুল করলাম যে বলতে হবে ওটা বাকি আছে এখন द्वित रकुन विवाह से प्रस्ताव मेरे बाबार पक्षा बेचे थके बाबादी बेचे ना थके निकटवर्ती निकट आत्मये अभिभावक रही बड़ भाई अथवा दादा नाचा ना थे प्रस्ताव प्रस्ताव ऐलर पक्ष मजलिसी विवाह मजलिसी हेटा विश्व जमा हो যে আমার সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে দেন আপনার বোনের আমার সাথে বিয়ে দেন দেবেন দিয়ে দেন এটা হচ্ছে প্রস্তাব বলে হ্যাঁ দিয়ে ওটা হচ্ছে কবুল আমাদের বিয়ের বিয়ে কি হয় মেয়ের বাবা বলে আমার মেয়েটি কি করেন বিয়েটা পড়াই দেন প্রস্তাব হলো ইজাব হইল এটা আর ছেলেটিকে যখন কবুল করলো তুমি অমুকের মেয়ে অমুকে এত টাকা দেন মোহরে এত টাকা কাবিনে কবুল করলে সে বললো কাবিল তো আমি কবুল করলাম গ্রহণ করলাম এটা হচ্ছে কবুল এই কবুলটা হচ্ছে অভিভাবকের পক্ষ থেকেও যদি উকিল থাকে দায়িত্বশীল কাউকে বলে যে ভাই আমি তো বিদেশে আছি আপনি আমার দিন এটা হচ্ছে উকিল কিন্তু বাপ বেঁচে আছে বিবাহর মজলিশ না শুনে না না দেখেন না এই উকিল ছাড়া বিবাহ হয় কি দেশে সরি শরিয় যারা বুঝে তাদের হয় আমাদের হয়েছে আপনাদের হয় না বুঝা গেছে জি উকিল কখন লাগে যখন নিজে জেরা করতে পারে তখন উকিল কথা নিজে পেশ করতে পারে কফিলের সাথে জানতো আমার এইটা প্রয়োজন তখন না উকিল আমি হইলাম আর নিজেই যদি আপনি ফি মাফি করে কফিলের সাথে কথা বলে নিতে পারেন তাহলে উকিলের কিসের প্রয়োজন কোন প্রয়োজন নাই এই হচ্ছে উকিল তো উকিল নিয়ে আসবেন সেই কিনে নিয়ে আসবেন উনি হচ্ছেন আমার কাটার ক্ষেত্রে ওকিল কিনতে যদি ক্ষতিগ্রস্ত হয় ঠকে যায় তবা ওকে মেরে নিত কারণ ওকে ওকিলকিল কিন্তু बाप बाप बड़ो भाई दादा चे, चाचा उकल बन से आते थकलो गल्प गुजब करते सब हराम क्या हराम कल सब हराम कल उकले कत खुद अंचल খুব খাতে গেলে লুঙ্গি দিতে হবে কিছু গিফট দিতে হবে আর কত কি ওটা আগের যুগের কথা হচ্ছে লুঙ্গি এখন তো মনে হয় আরো কিছু বেড়েছে কাবুল কবুল করা মাতুফোন আলা ইজাব অর্থাৎ যখনই প্রস্তাবটা হলো ইজাব হইলো এখন কবুল হবে কবুল করবে কি বলে তো কাবে আমি কবুল করলাম অথবা রাজুই তো আমি রাজি আছি বিয়েতে রাজি আছেন ছেলেটাকে কবুল করাবে ছেলেকে কবুল করানো হচ্ছে রোকন আর মেয়েকে কবুল করানো হচ্ছে মেয়েকে কবুল করানো হচ্ছে দেশে মেয়েদের করায় না না। দুজন সাক্ষী গেল উকিল বাপ গেল যার পরে বলছে যে অমুকের ছেলে অমুক তুমি এত টাকা দেন মোহরের বিনিময় মোহরটা হাতে রাখো কিছু টাকা দিয়েছে রাখো আর দিয়ে কবুল করলে ও কবুল করতে চাই না কবুল করতে চাই রে কোন রঙ করে যদি রাজি থাকলে মাথা ঝুঁকাইলো হুঁ করে আর যদি রাজি না থাকে এক মহিলা আমাদের বিয়ে করবে না। ও এলাকায় অন্য ঘরে বিয়ে করবে বিয়ে করবে না ও চাচাতো ভাইকে অন্য ঘরে বিয়ে করবে জবরদস্তি বিয়ে দেবে বিয়ে দেবে শেষে যখন মোটেই সে মাথাটাও হিলাচ্ছে না তখন ওর দাদি বা নানি মাথাটা ধরে একটু ঝাঁকানি দিয়ে দিলা। আর তারপরে সবাইকে বলল যারা বলছে কার হ্যাঁ ছেলে কবুল করবে মেয়ে কবুল করবে না তাহলে মেয়ের কি কোন স্বাধীনতা নেই হ্যাঁ আছে অনুষ্ঠান বসিয়ে দিয়েছেন খাওয়া দাওয়া প্রস্তুত করেছেন ছেলে বিয়ের জন্য ধুমধাম তুমি রাজি আছো বল না আমি রাজি না কি করবেন হ্যাঁ সুতরাং এখন না বিয়ের কথা পাকা করার আগে যখন আলাপ আলোচনা চলছিল তখন মেয়ের এজেন্ট নিতে হবে ইস্তিজান অনুমতি নিতে হবে शर्ते आरोप शर्त शुरू होते शर्ते तीन टी रुकन कत सहज विवाह पत्री होते जान शरियज बाधा ना थके शरियत गतजा होते कबुल कर लो विवाह कर भलो मुस्त निर्धारण जदिना तब मोहर दिशा फोका मोहर दी मोहर छाड़ा आलोचना शर्त असर उबहर शर्त हम चार प्रथम शर्त हम जउिले पत्र पत्र সুনির্ধারণ নির্দিষ্ট নির্দিষ্ট করন পাত্রী কে নির্দিষ্ট করা যে আমার এক মেয়ের বিয়ে দিয়ে দিলাম আপনি বললেন আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম আর ইয়ে বলল আমি কবুল করলাম তো কোনটাকে কবুল করবো বলে আমি এটাকে উঠিয়ে নিয়ে যাবো না এটা তো আমি বলি না বড়টা বলেছি আর আপনি সুন্দরী দেখছেন ছোটটা উঠিয়ে নি হবে না হ্যাঁ যাতে না হয় কি বলতো আমার বড় মেয়ের বিয়ে পড়িয়ে দেন ইজাব তাই ছেলে ছেলের ক্ষেত্রে ওই জানা থাকতে যে কোন ছেলের সাথে বিবাহ হচ্ছে দু তিন ভাই এখানে আছেন আর টেলিফোনের বিয়ে পড়াচ্ছেন ছেলে বিয়ে করছে আর উমুকে কোন ছেলে বিয়ে করছে জানতে হবে না আব্দুল্লাহ বিয়ে করছেন আব্দুর রহমান বিয়ে করছে তো কারণ বিবাহ বন্ধন হচ্ছে বন্ধন। দেওয়া আর নেওয়া মহারানা দিলাম আর তারপরে কারণ মেয়েকে নিয়ে আসলাম আশবাহ আল বে সুতরাং এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কেনা বেচার মতো হচ্ছে বিবাহ বন্ধন সুতরাং ফালাইসহ ইন কালা যদি এরকম বলে আমার মেয়ের বিবাহ দিয়ে দিলাম অথচ তার অন্য মেয়ে আছে আরো একাধিক মেয়ে আছে যতক্ষণ পৃথক না করবে যে কোন মেয়ের বিবাহ হচ্ছে নাম ধরে অথবা গনের মাধ্যমে লাইসারে কাহাফি গোহা যাতে করে অন্য থেকে সুস্পষ্ট হয়ে যায় গোলমাল অস্পষ্টতা না থাকে কালকুবরা বড় সাথে मेटर दिन और मेहनत निर्दिष्ट कर प्रथम शर्त द्वित शर्त हम रेदाहमा पत्र पात्री दुजने सन्तुटी তাদের সম্মতি সন্তুষ্টির বিরুদ্ধে বিয়ে দিলে বিবাহ হবে না ছেলে রাজি নাই কিন্তু বাপ বা বংশের পক্ষের চাপ অথবা ছেলে রাজি নাই কিন্তু যেহেতু আমাদের বিয়ে বিয়েগুলো হয় কোথাও হয়তো কোনো মেয়ের সাথে প্রেম করেছে অথবা নির্জন একটু গল্প করছিল অথবা ধরা খেয়ে গেছে তখন সমাজের লোক বিচার চালিয়েছে বস কি করে আর কোনো শাস্তি না বিয়ে পড়িয়ে দাও কি করো বিয়ে পড়িয়ে দাও বিয়ে করবো না দিলেন পিটুনি পিটুনি দিয়ে বিয়ে করবি না তুই হ্যাঁ যদি সে বলে আমি বিয়ে করিনি আমাকে জবরদস্তি করা হয়েছে তো সন্তুষ্টি ছেলেও যেন রাজি হয়ে তার সম্মতির সাথে বিবাহ করে আর মেয়েরও যেন সাধারণত মেয়ের ক্ষেত্রে জলমত্যাচারটা বেশি হয় মেয়ে রাজি না বিয়ে করবে না জবরদস্তি ছেলে ভালো পেয়েছে থাকে কমপক্ষে নীরব থেকে অনুমতি দিতে হবে বিশ্বাস হাদিসগুলি আসছে নীরব যদি থাকে আর দেখছেন চেহারা দেখে বোঝা যাচ্ছে তার নিরবতা মানে সে রাজি আছে আবার নিরবতা যদি বোঝা যায় যে বড় রাগ করেছে আর বোঝা যাচ্ছে সে অসন্তুষ্ট মোটে মেনে নিতে চাই না তাহলে এটা না হবে নির আঠারো বছর মেয়ে কি কথা বলি বাপ মায়ের সাথে লজ্জা পাচ্ছে কিন্তু রাজি আছে সেজন্য চুপ আছে তো অনুমতি হয়ে গেছে তো বলছেন যে কনকার এমন কি যদি কিতো দাস হয় তো বছর জবরদস্তি করি মালিক যদি বলে তুই আমার গোলাম বিয়ে করবি না মানে আর তোর আবার কিসের স্বাধীনতা আছে হ্যাঁ তুই তো আমার পণ্যের মতো তবে আমি বিক্রি করতে পারি যা জবরদস্তি বিয়ে না চলবে না হরতেন আকেল হাতেন সাইবা এইরকমই মেয়েটিরও সম্মতি জরুরি তাম্মালা হাতি সসেনি যদি নয় বছর বয়স হয়ে থাকে তার পাঁচ বছর সাত বছর একটা বিয়ে বিয়ে হইতো। অনেক ওই দেশে গ্রাম অঞ্চলে এই যায় কখন মারা যাব বা আমার বাপ আহ মমর্ষ অবস্থায় আছে একবার করে হুশ হচ্ছে বাপ বেঁচে থাকতে একটু দেখে নিকটা দিয়েই দিয়ে দিই পাঁচ বছর মেয়ে সাত বছর মেয়ে বিয়ে দিই তোর কিছু বুঝে না তোর কাছে অনুমতি নিয়ে কি হবে কোন লাভ নেই বিয়ে দিবে কিন্তু আমার বিয়ে দিয়েছে এখন বুঝতে শিখেছি আমি এই বিয়েতে রাজি নই ফাখাইয়া রসুল্লাহাম পুরো ইয়ার দিয়েছেন ইচ্ছা হইলে থাকো না আর যাও চলে যাও তা লাগ করে দিচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় শর্ত এমাম আহমদ রহমতুল্ল আছেন এজা বালা তু তিস কোনও যেন বিয়ে না দেয় বা অন্য কেউ যেন বিয়ে না দেয় যতক্ষণ নেওয়ার ক্ষেত্রে সবচাইতে ভালো হচ্ছে বাপ নিজে অনুমতি সহি মুসলিমের হাদিসের চা জেনোহা আবুহা বাপ নিজে অনুমতি নেবে আমাদের সমাজে একটু লজ্জা লাগে বাপ লজ্জা লাগে আর মেয়ে কেউ লাগে কিন্তু না শরীয়তের ক্ষেত্রে জ্জা করার কোনো জিজ্ঞাসা করবেন যদি না পারেন সমাজ পরিবার জিজ্ঞেস করলে বাপ লজ্জা করছি। তাহলে ফোকাহারা অনুমতি দিয়েছেন যেন ওমো মা অনুমতি নিতে পারে পক্ষে সে কাত অথবা নির্ভরযোগ্য ওইরকম বিশ্বস্ত বিশ্বস্ত যদি মহিলা হয় তাদের দিয়ে হ্যাঁ ওই তো মেয়েদের কি বলছে যে বড় মেয়েরা আছে যে ছোট বোনটাকে এই মেয়েটাকে রাজি করতো বা জিজ্ঞেস করতো বিয়ে বিয়ে আছে কিনা অথবা খালা আছে ফুফু আছে ওদের সাথে একটু খোলামেলা গল্প করতে পারে অনেক সময় তো ওদের মাধ্যমে এই মর্মে ফোকাহারা যে হাদিস করেছেন আবু দাও এর হাদিস কিন্তু জয়ীফ মের সাফি বানাতে হিনে হ্যাঁ মহিলাদের মেয়েদের ক্ষেত্রে আমির বানাও নেতৃত্ব দিয়ে দাও কিন্তু হাদিস যদি সহি হাদিস জয়ীফ আল্লাহ আলমানি হাদিস কে জয়ীফ বলেছেন হাদিস কাহুল বিবাহিতা বিবাহিতা আগে বিবাহ হয়েছে তালাক বা বিধবা এরকম যতক্ষণ পর্যন্ত তার হুকুম না বিয়ে যেন না দেওয়া হয় ওলা তু তুন আর কুমারের বিয়ে যেন না দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত অনুমতি না চাওয়া হবে তার অনুমতি চাওয়া হচ্ছে কি অনুমতি মানে সম্মতি নাও সম্মতি নেওয়া এটা হচ্ছে শর্ত দ্বিতীয় শর্ত কাল ইয়ারাসুল্লাহ সাহাবিদা বলে ইয়ারাসুল্লাহ কাইফ মেয়ের অনুমতি কেমন ভাবে নিতে হয় কাল আন্তা যদি চুপ থেকে যায় নীরব থাকে তাহলে অনুমতি হয়ে গেল অথবা মা বিয়ে পড়িতে বসে আছে মা নিজে অলি হয়ে বসে আছে কোন মহিলা অলি হয় না বিবাহের ক্ষেত্রে কোন মহিলার বেলায়াত চলবে না যদিও মা হোক না কেন শুনে রাখেন ভালো করে পুরুষ হবে ছাড়া বিবাহ হয় না এই ক্ষেত্রে আবু মুসাহী রাজিয়া তালানো বিবাহ হয় না এই ক্ষেত্রে কোন মহিলা বা মে যদি নিজের অভিভাবকের অনমতি ছাড়া বিবাহ করে নেই বিয়ে নিল ঘর থেকে বেরিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিল ফানিকা হোহা বা তেলুন বা তেলুন বা তাহলে ওই মেয়েটির বিবাহ বা তিল বা তেল বা তিল না কোর্ট ম্যারেজ গুলি শরীয় বিরোধী এগুলি হয় না চার নম্বর শর্ত চার নম্বর শর্ত হচ্ছে এই শর্ত তো এখতাল একদল বলছেন যে এটা শর্ত আর একদল বলছেন যে এটা মুস্তাব ভালো সেটা হচ্ছে কিন্তু কোন কোনো ক্ষেত্রে শর্ত যখন সাধারণভাবে ভাবে ঘোষণা হয়নি তখন কম পক্ষে দুইজন সাক্ষী হওয়া শর্ত শর্তটা কি চতুর্থ শর্ত শাহাদা তো হচ্ছে এই মেয়ের সাথে। এই ক্ষেত্রে কম পক্ষে দুইজন মুসলিমের মতো মুসলিম হ্যাঁ নাই পর মুসলিম ভালো মুসলিম কাবিরা গুনাকারী নয় মিথ্যাবাদী নয় বেনামাজি নাই ভালো করে শোনেন বেনামাজি নাই ফরোজ অজেব ছাড়া লোক না কাবিরা গনা করেনা নয় আর মিথ্যুক নয় এতে তো নামাজি কিন্তু মিথুক না তাহলে সে আদেল নয় দুইজন সাক্ষী হইতে হবে বিবাহের ওপর যে সাক্ষীগুলি হবে নাইপর আদেল হবে সত্যবাদী হবে এবং ফাঁসে হবে না কাবিরা গনাকারী হবে না ফরোজ অজেব ছেড়ে কাবিরা গনাকারী না হয় আর হারাম নাজায় কাজ করে কাবিরা গনাকারী না जान चुपचाप लुकी लुकी विवाह कई मे अस्वीकार ना नाम स्वामी नीचे जब কমপক্ষের দুইজন তবে ধর এইরকম মজলিস আছে মজলিসে সবাই শুনছেন আপনারা বিবাহ এখানে পড়ানো হচ্ছে তাই সাক্ষী মানে তবে এটা জরুরি সবাই সাক্ষী আপনারা বুঝা এই জন্য অনেকে বলেছেন যে না এইরকম না সাক্ষী কখন লাগবে যখন দুইজনের বেশি লোক নেই কম পক্ষে আসবে এলানোর নেবে বিবাহের ঘোষণা করো যাতে গ্রামবাসী জানে এলাকাবাসী জানে যে অমুকের ছেলে অমুক মেয়ের সাথে বিবাহ হচ্ছে কারো না জানে আর চুপচাপ লুকিয়ে লুকিয়ে বাড়িতে যদি বিবাহ হয়ে যায় আর পরের দিন কারো মেয়েকে ওই স্ত্রী ওর স্ত্রী হয়ে গেছে কিন্তু লুকিয়ে বিবাহ হয়েছে ওই এখন স্ত্রী ওই স্ত্রী ভেবে নিয়ে ওর সাথে যাচ্ছে কোথাও হাটে বাজারে শহরে যাচ্ছে রাস্তায় মার খাবে না খাবে না সমাজের কাছে যদি এলান হয়ে যায় গ্রামবাসী এলাকাবাসী জানে যেমাই হয়ে গেছে অথবা দুইজন সাক্ষী কমপক্ষে সাক্ষী আছে আমার স্ত্রী স্ত্রী তোমার সাক্ষী কি যে সাক্ষীটা থাকে না কিন্তু আমার স্ত্রী বিয়ে চলবে চলবে না কমপক্ষে দুইজন সাক্ষী সাক্ষীর ক্ষেত্রে উপস্থিতি আবশ্যক বিবাহে আল ওলি অভিভাবক হাজির থাকতে হবে অথবা তার ওকিল দায়িত্বশীল কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছে মৌখি বা লিখিত ও আর পাত্র অ আর দুই সাক্ষী এই ছেলে বিয়ে করেছে ওর বাপকে জানাইনি জানাইনি বাপের বিয় করেছে অথ বাপ যদি অসন্তুষ্ট হয় তো বাপকে অসন্তুষ্ট করেছে সে গোনা করেছে গুণাগার হয়েছে কিন্তু কথা হচ্ছে যে তার বিবাহ হয়নি না বিবাহ হয়েছে কিন্তু মে যদি বাপকে না জানিয়ে বিয়ে করে তো বিয়ে হবে না অভিভাবক ছাড়া বিয়ে হয় না আর নাই সাক্ষী ছাড়া বিবাহ হয় না হাদিস ইমাম বুর তার কিতাব উল্লেখ করেছেন এবং এই অর্থেরই হাদিস ইবিন আব্বাসমা থেকে বর্ণিত রয়েছে তাহলে চারটি কি বললাম শর্ত আর তিনটি চার তিন সাতটি কাজ করলে বিবাহ হয়ে যায় আর একটি বিষয় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিছু ফোকাহাদের কাছে জরুরি সেটা হচ্ছে কফু মানে ছেলে এবং মেয়ে পক্ষের মধ্যে সমতা থাকতে হবে একই পর্যায়ের হইতে হবে আর এই সমতা বলতে তারা বুঝিয়েছে বংশীয় সমতা বংশে যদি এরা যদি কোরেশ বংশের ছেলে যদি কোরেশ বংশের হয় মেয়েও কোরেশ বংশের হবে ছেলে যদি সৈয়দ বংশের হয় তো মেয়ে সৈয়দ বংশের হবে ছেলে যদি বলেন আ শেখ বংশের হয় কি হয়শের মোল্লা বংশের তো ওই বংশের মেয়ে হইতে হবে এগুলি কথা হানাথি ফেকাতে আছে বা কিছু ফোকাহারা বলেছেন কিন্তু কোনো দরিল নেই এগুলির কোনো দরিল নেই একই বংশের হইতে হবে আর এই কুসংস্কারের কারণে भारत बांग पाकिस्ताना बिहारा दावती क्या दस बचर आगे कारण तो सब गपमा जो सऊदी आरोप बनगुली सब लिखा पढ़ा कर डिग्री पर्दार আমাকে একদিন বলছে যে একটু ভালো পাত্র খুঁজিয়ে আমাদের ভালো পাত্র মানে কি বলতে চাও যে কোন জায়গায় হইলে হবে কিন্তু কিন্তু কি বলছে আমার বাব যেহেতু আমার তো সব কথা মেনে নেবে না এজন্য জন্য আমরা আসলে আহ সৈয়দ বংশের সেজন্য সৈয়দ হইতে হবে দেখছেন মোদিনা পড়েও নিজের বংশকে ক্যাপচার করতে পারে না বাপ কে কন্ট্রোলে করতে পারেনি কুসংস্কার যার ফলে মেয়েগুলি কিসের কফু আছে দিনের কফু আছে দিনের সমতা থাকতে হবে দিনের ক্ষেত্রে একজন বেনামাজি ছেলের কখনো একটা নামাজি মেয়ের সাথে বিবাহ দেবেন না যাই একটা ছেলে রোজা রাখে না এটা ছেলে মদ খায় একটা পর্দান না একটা এর বিপরীত বিয়ে পড়িয়ে দেবেন না এটা কফু না বিয়ে দেওয়া যায় আল খাবি সরি না অত্যব তৈতাহ করি বলেছে নোংরা মেয়ে নোংরা পুরুষের জন্য আর নোংরা পুরুষ নোংরা মেয়ের জন্য আর তারপরে তাই ইয়ে পাক পবিত্র পুরুষ পাক পবিত্র মহিলার জন্য আর পাক পবিত্র মহিলা পাক পবিত্র স্বামীর জন্য পুরুষের জন্য এটা আছে শরীয়ত দলিল কি যে এইসবের সবের কোন সুতরাং কোরাইশ বংশের আরব বংশের কোন মেয়ে কে কোনো বাঙালি বিয়ে করতে পারে শরীয়তে কোন বাধা নেই যে কোন মুসলিম বিয়ে করতে পারে ফাতে বংশের ভদ্র মহিলা ছিলেন সাহাবিয়া বলেন যে আর পায়গাম দিয়েছে আবু জাহাম আর পায়গাম দিয়েছে মাউ আরবি ভাষা আরবিতে আমি এই বক্তব্য করেছি এক বিদাতি হেল্লাজি মোল্লা বলছে যে দেখো মাকে ফকির বলেছে মতি মুসলমান থাকতে পারে বুঝতে পারছেন আরে আর ডিকশনারি আবিধানিক অর্থ করছি ফকির বললেন নাকি কোনো সাহাবিকে ফকির বললেন নাকি মুসলিম থাকবে না আমি যদি বলি যে ফকির তো নবীর ভাষার আর তোমরা যে বলছে যে আনাস আর আবহ রাইরা এই সাহাবিগুলি হাদিস বর্ণনা করলে কি হবে এরা ফাঁকি এরা বুঝতো না হাদিসের তর্জমা বুঝতো না এরা আতর বিক্রে তার মতো আতর বিক্রি করে কিন্তু আতরের মধ্যে কি আছে বা ওই আপনার ওষধে ফার্মেসিতে যারা বিক্রি করে তারা ওই ফার্মাস্ট না হইলে যেমন আর এই সব হাদিস বর্ণনাকারী আবহাওয়ার আনাস এরা হচ্ছে এরা হচ্ছে কেমন এরা হচ্ছে যে ওষুধ বিক্রি করছে ওষুধ বিক্রি ফার্মেসি থেকে ওষুধ নেবেন আপনি যদি জ্ঞান মানুষ আগে চেক আপ করাবেন তারপরে দিকে নিয়ে আসবেন প্রিসক্রিপশন তারপরে ওষুধ নেবেন महदेश सम्पर्क नाम प्रसिद्ध बोखारी टीका शाहरानपुर देवबंदी तरीका शुनेंड बेहदी रही है हिंदू बहुदीबी कर मारो धरो करो से करो বুঝা গেছে কিন্তু বোখারি টিকা কে যদি না করা এত বড় বেদবি দিয়ে কি বলছে জানেন বলছে আনাস আর আবহাওয়া মানে এরা হাদিসের অর্থ বুঝতো না গায়ের মানে না আর ফাকি মানে জ্ঞানী তো জ্ঞানী নয় তারা বুঝে না সুতরাং তাদের হাদিস যদি কেয়াসের খেলাফ হয় যুক্তির খেলাফ হয় তাহলে কেয়াস রক্ষার্থে হাদিসকে তাদের ছেড়ে দিতে হবে কািস মশাররা যেমন যদি কেউ গাভী কিনে বা উঠ কিনে আর সে উঠ দুধ দিত বা গাভীর দুধ দিতা খেয়ে যায় প্রথম দিন কিনে নিয়ে সে পাঁচ লিটার দুধ হলো আর তারপরে এক লিটার হতে লাগলো তাহলে আপনি ধোকা খেয়েছেন আপনাকে বলেছে পাঁচ লিটার করে দুধ হবে আর হয়ে গেল এক লিটার আধা লিটার আপনার ইখতিার আছে ওই ক্ষেত্রে নবী সালাম বলেছেন যে ওই যে এক দুদিন দুধ খেয়েছে তার বিনিময়ে আমিন তো মারেন একশা খেজুর দিয়ে দিবে আর তারপরে তার গাবি তাকে ফিরিয়ে দিবে এরা বলছে যুক্তির খেলাফত দশ লিটার এটা অযুক্তি খেলাফে কিয় আর এই হাদিস বর্ণনা করেছেন আনস আবুহরা সেজন্য ছেড়ে দিতে হবে এটা তাদের ফেকার কিতাবে রয়েছে বহারি টিকা তাদের তৈরি করা টিকিটা টিকাতে রয়েছে তো ওতে তো ইসলাম যাই না কিন্তু আমি হাদিসের তর্জমায় যদি বলি যে আম্মা আমা সলুকা যে কি হবে তাও বলে দিচ্ছেন লাহু তার কোন যার তাকে কি বলে গরিব ফকির যাই বলেন ফকির মানে ভিক্ষুক নয় আবার আর মূর্খতা যদি ও ভেবে থাকে ফকির মানে ভিক্ষুক কাকে বলে সাইল আম্মা সাইলা ফালাতনার যদি ধনী মানুষ আমার মত লোক সংসার চলছে তারপরে যদি মসজিদে দাঁড়িয়ে যায় তো আমি হচ্ছি ভিক্ষুক আর ফকির কে চাইতে ভিক্ষুক আর নাই যাক চাইতে জানে জীবনও চাইতে জানে না খেয়ে মরে গেল কিন্তু অভাব আছে অভাব আছে সে হচ্ছে ফকির মাসা ফকির বিশ কিনে তাকে আমির মিয়াতে পরে প্রথম খালিফা সাহবাই মধ্যে তিনি আমির মা আল্লাহ বিশ বছর তিনি খেলাফত চালিয়েছেন এই তো হয়ে গেল অভাবিত তো ওকে বিয়ে করতে কেমন করে পরামর্শ দিব ও আমি আর ওয়ামা আবু সে তো নিজের কাঁধ থেকে লাঠি রাখে না সবসময় কাঁধে রেডি রাখে তার মানে কি এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে অন্য হাদিসের হয়েছে দর্রাব উন লেনা এর আগেও বিয়ে করেছে তার মানে কয়েকটাও নেসা বলা হয়েছে সে স্ত্রীদেরকে খুব মারধর করে দর্রাব মোবাইল গাছ খুব বেশি মারে তাহলে খুব বেশি মারার প্রমাণ যদি থাকে যদি ভালো হয় ঠিক না বড় ভাই মারছে বড় ভাই যদি এরকম হয় তো তার ছোট ভাই ওই রকমই হবে ভাববে না ভাববে না হ্যাঁ হ্যাঁ নবী এদের দুটোর মধ্যে দুটো দোষ আছে এক কাজ করো আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আর কয়েকজনের পরই বলা যেতে পারে ওসামা বিন জায়দ জায়বী করিম সালামের ইসলাম আসার পূর্বে পালক পুত্র ছিলেন তো জায়দিন তারপরে ওই যুগে যুগে নিজের ছেলে হিসাবে নবী সাল্লা ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ পাক যখন ঘোষণা করলেন না এই ছেলে সব ইসলামের নেই তারপরে তাকে নিতে এসেছিল জায়েদের পরিবারের লোকেরা না তো ফিরিয়ে ফিরে ফিরিয়ে দিতে চাইলেন না আমি রসুলকে ছেড়ে যাবো না আমি যাব না কাছে তার তার ছেলে ওসামা ওসামা দেখতে খুব কালো কালো মানুষ একেবারে কালো আর ছেলে কার জায়ের জায়দিন কী তো দাসের ছেলে কী তো দাসের সন্তান কিতো দাস হওয়া তাই সামাজিক ভাবে অনেক ছোট বিষয় দাস বংশের দাস হয়েছে আর মেয়ে ছিল ফাতে কাইস কোরশ বংশের নবী কেরিমসান বলে ইনকে মা তো বলছেন বিয়ে করেই ফেলছেন যে আমি তারপরে ভাগ্যবতী হয়েছি আল্লাহাক আমার এই বিয়েতে খেসির বড়ই কল্যাণ রেখেছিলেন এই কথা পরে ফাতে বলেছিলেন তাফুকর বখারি মুসলিমের হাতিস এই ছিল শর্ত আর ওখান চার তিন আর কফু সম্পর্কে বললাম যে দিনের কফু হইতে হবে দিনের ক্ষেত্রে যদি তার তম থাকে যে একটা পরিবার হচ্ছে পর্দা নাসিন ধার্মিক পরিবার আর আর একটা পরিবার হচ্ছে আর মেহের পক্ষ হোক তাহলে বিবাহ দেওয়া সরিয়ে যায় এখন হাদিস আসে যে হাদিস টা আমরা পড়েছিলাম শুরুতে আবদুল্লাহিন উমর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কাল রসুল্লাহ সাল আলী আসসালাম রসুল্লাহ সালাম আল্লাহ আহী তোমাদের কেউ যেন প্রস্তাব না দেয় নিজের কোন মুসলিম ভাইয়ের প্রস্তাবের উপর জানতে পেরেছেন যে কোনো মেয়েকে অন্য আরেকজন মুসলিম ভাই প্রস্তাব দিয়েছে আর এখনো তারা হা না জবাব দেয়নি তো একটু অপেক্ষা করে না হা করছে না না করছে এর জবাবের অপেক্ষা করে না যখন না করে দিবে তখন তুমি পাইগাম দাও প্রস্তাব দাও একসাথে প্রস্তাব দিও না ঠিক ওই রকমই যেমন আপনি বাজারে কেনার জন্য গিয়েছেন আর একটি মাসাল দেখছেন ইলিশ মাছ ইচ্ছা করে গেছে ইলিশ মাছ কিনবো কিন্তু আপনার আগেই কথা বলে দিচ্ছে কত করে ভাই কত কথা কথাবার্তা চলছে বলছে যে এক হাজার টাকা ধরেন বলছে একটু কম হবে না এই কথাবার্তা চলছে এখন কথা শেষ হয়নি ছাড়েও নিবো নেব হ্যাঁ আছে আর বল হয়তো ও রাজি হয়ে গেছে যাতে আমি আরো বেশি দেবো ভাই আমাকে দেবে আমাকে দিয়ে দেন জায় কি হবে ওইখানে ঝগড়া হবে না হবে না পারলে মারামারি শুরু হয় যে যাকে মারতে পারে ঠিক না এই রকম না আমি কথা বার্তার আলাপ আলোচনা দিয়েছি তুমি আবার প্রস্তাব কেন দিলে সমস্যা হবে না হবে না ইসলাম ঝগড়া বিবাদ কলহ চাই না ইসলামের বিধিবিধান কলহ বিবাদ ঝগড়া মুক্ত অন্তর্জাতে সাফ পরিষ্কার থাকে যতক্ষণ পর্যন্ত সেই ছেলে না ছেড়ে দেবে না জানতে পেরেছেন তাহলে দেন এখন আউানোলাহু অথবা ছাড়েনি কিন্তু অনুমতি দিয়েছে অসুবিধা নেই আমি দেখেছি আপনিও দেখতে পারেন যদি আপনার পছন্দ আয় আমার দেখব অসুবিধা নেই যদি দেয় তাহলে একসাথে কয়েকজন পায়গাম মোত্তাফারি মুসলিমের হাদিস বুখারি আর বাক্যগুলি রয়েছে প্যাগাম দেওয়ার একটা প্রথম স্তর রয়েছে হয়তো এই প্রস্তাব দিয়েছে মাত্র আর একটা হচ্ছে কথা পাকা হয়ে গেছে এই যাবো কবুল হয়নি কিন্তু কথা পাকা পাকি হয়ে গেছে দুটোতে পার্থক্য আছে প্রথম অবস্থায় যদি হয় এই ক্ষেত্রে অনেক ফোকাহাদের মতে প্রথম অবস্থায় হলে প্যাগাম দিতে পারে शुदू कथा फेले करते चाहिए मे बन के कथा पोचिए देखे शुद्ध कथाओ हा कर कर देखे हाँ करेखिर मध्य पार्टी चले देखार प्रस्ताव आसल तो यह रस्ता ए रकम अवस्था अवस्था देखी दू पक्ष कथ बारे फायनल पाकागे दिन तारीख हो गमुक दिन विवाह सबकिछ शुद्ध कबुल झगड़ा दंदर सम्भवना कम सूतरा जायज भाष्यकार दोसा बयान करा जासंदेह हराम कथा पाक একটা হয়তো ভালো কাস্টমার আসলে শিক্ষিত দেশে অদা খেলাফি করবে এই করতে গিয়ে দুই দিক থেকে গুণাগার হবে যার ফলে সেই ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে হারাম যখন কথা পাকাপাকি হয়ে গেছে তারপরে কারো প্রস্তাব দেওয়া এটা জায়েজ নাই হারাম ভাষ্যকার বলছেন তাহারিমা তাল খিদা পেগামের ওপর পেগাম দেওয়া প্রস্তাবের প্রস্তাব দেওয়া জায়েজ নাই হারাম এটা হচ্ছে ও শাহনাব মুসলিমিন এটা হচ্ছে ইসলামের বড়ই উত্তম পদ্ধতি শত্রুতা আর বিদ্বেষ থেকে মুসলিমদেরকে মুক্ত রাখার জন্য ফাইন আল ইসলাম কারণ ইসলাম মানুষকে ভালোবাসা শিখায় সম্পৃতি শিখায় আর এমন কিছু থেকে দূরে থাকতে বলে যাতে মানুষের মাঝে বিদ্বেষ শত্রুতা আর দুশনী পায় রাহমত্লা বলছেন ইত্তাফাক আল ইমতুল আরবা আলা তহরিম খিদবত আল খিদবতের রাজার ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ রাহ মাহমুল্লাহ তারা সকলে একমত যে কোন প্রস্তাবের প্রস্তাব দেওয়া হারাম ও তানাজ অফিসে হাতে কিন্তু যদি কেউ এইরকম নাজাইজ কাজ করে প্রস্তাব দিয়ে দেয় ডিঙিয়ে ঠিক আছে আমিও যদি দিয়ে পছন্দ হয়ে যায় যদি এরকম প্রস্তাব দিয়ে দেয় নাজাইজ কাজ করলো আর বিবাহ প্রথমটার সাথে না দিয়েছে দ্বিতীয় যে প্রস্তাব দানকারী তার সাথে বিবাহ দিল এই বিবাহ জায়গ হবে কিনা এই বিষয়ে ফোকাহের দ্বিমত রয়েছে ইমাম মালিক আহমদুল্লাহ আলাই তিনি বলছেন যে আন্নাহ বাতিল দ্বিতীয় ব্যক্তি ডিঙিয়ে গিয়ে যে প্রস্তাব দিল অথচ আগের প্রস্তাবে দেওয়া আছে বিশেষ করে কথা পাকা হয়ে আছে যদি এরকম হয় আর তারপরে প্রস্তাব দিয়ে সে নিয়ে গেল বিয়ে করে তাহলে এই বিবাহ বাতিল আর এটি ইমাম আহমদেরও একটি রিওয়ায়ত বন্য না পক্ষান্তরে তিন এমাম ইমাম শাফি এমাম আবু হানিফা ইমাম আহমদের প্রসিদ্ধ মত হচ্ছে যে বিবাহ হয়ে যাবে কিন্তু মা ইত্তিফা আলাহ কিন্তু এই যে প্রস্তাবের প্রস্তাব দিল আর আগের বিয়েটা অঞ্চল করল হতে দিল নিজে বিয়ে করে ফেললো সে আল্লাহর না ফারমানি করল রসুলের না ফরমানি করল এবং তার পানিশমেন্ট হওয়া উচিত তাহলে ইসলামিক আদালতে যদি আসে তোর পানিশমেন্ট হওয়া উচিত এখন আসে একটা লম্বা হাদিসার কবুলের কথা রয়েছে ফকা মজুল ফকাল ইন তকা বেহত কাল ফকাল ইনজুর হালা ফ্লাহ তো শয় ফ রসুল হদী লোট পড়লাম না থেকে বর্ণিত রয়েছে বাপ দুজন সাহাবি বলছেন তিনি যে কোন এক সময় বসেছিলেন আর ওই সময় এক মহিলা আসলো রসুল মজলিস আসার পরে বললো আহ রসুল সাল ভাই সাল্লাম যে এত আহাবোলা কানসি আমি এসেছি আপনাকে আমার নিজেকে উৎসর্গ করার জন্য আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করার জন্য আমি নিজেকে হেবা করছি আপনাকে দান করছি এই জন্য এই হেবা শব্দটি দান শব্দটি আল্লাহ সুরে আহ উল্লেখ করেছেন ইন ওয়াহাবাত ইন আরা খালি সতিল যদি কোন মুসলিম মহিলা নবী মোহাম্মদ শুনো নবীকে যদি হেবা করে ই ওয়াহাবাত নিজেকে যদি হেবা করে দান করে বা উৎসর্গ করে নবীর জন্য আর তারপরে নবী বাধ্য বিয়ে করতে ইন ইনী আস্তান আর নবী যদি চাই যে মেয়েটি যখন আমাকে হেবা করছে মানে প্রস্তাব দিচ্ছে যে আমাকে আপনি বিয়ে করে নেন সরাসরি বলছে নবী যদি কবুল করেন বিয়ে করে নেন তাহলে এটি জায় আল্লাহ এর অনুমতি দিচ্ছেন আর কেমন কথা তাহলে অন্য কোন মমিন মুসলিম ভালো ছেলে যদি থাকে মেয়ে কি বলতে পারে না যদি ফেতেনার আশঙ্কা না থাকে মাসলা জিজ্ঞেস করছি কোন ফেতনার আশঙ্কা নেই ভাই আমি আপনাকে বিয়ে করতে চাই বা আমি চাই যে আপনার মতো আমি স্বামী চাই এটা বলা যাইজ না যাইজ নাই তাহলে তোমার জন্য খাস তোমার যদি হেবা করে নিজের উৎসর্গ করে তোমার জন্য তাহলে তোমার জন্য খাস তাহলে কেমন করে সমন্বয় করবেন মশলা বলছেন যে যাইজ আর যদি ফিতনার আশঙ্কা না থাকে তো যাইজ আসল মশলা হচ্ছে ফিতনার আশঙ্কা থাকতে হবে হ্যাঁ আজকাল যদি কোনো মেয়ে এরকম বলে ফেলে তো নাম্বারটা নিয়ে নিবে ছেলে আর তারপরে শুরু বিয়ে আর না করি এখান থেকে হ্যাঁ বাকি কাজটা সেরে নি তাই না এইরকম করা ঠিক নয় প্রস্তাব মেয়ে যদি চয়েস করে কোনো ছেলেকে বাবাকে দিয়ে বলা ভাইকে দিয়ে বলা অথবা কোন অন্য কোন মেয়েকে দিয়ে বলা তার যে হিতাকাঙ্ক্ষী হইতে পারে নিজে সরাসরি বলবে না ফিতনার আশঙ্কা থাকলে তবে ফিতনামুক্ত যদি হয় আল্লাহকে ভয় করার লোক আর এই রকমের পদস্কলন ঘটবে দুই পক্ষের কোন পক্ষ থেকে এরকম আশঙ্কাও নেই বা সম্ভাবনা নেই বেশি তাহলে যাই এতটুকু কিন্তু যেহেতু প্রস্তাব দিয়ে তারপরে কন্টিনিউ যোগাযোগ রাখবেন আর গল্প করবেন না যাই রাস্তা খুলবে তখন এখানে যেন রাস্তা বন্ধ হয়ে যায় ঠিক আছে প্রস্তাব দিয়ে যখন তার বাবার সাথে কথা বলি তার ভাইয়ের সাথে তার লোকের দায়িত্বশীলের সাথে কথা বলি তো নবিয়ে করিম সামনের সাথে খাস যে বিষয়টি আল্লাহ কোরআনে বলেছে সেটা হচ্ছে বিনা মাহারে হাস। তার অভিভাবকের অনমতি করেন অভিভাবককে জানিয়ে আবার এই নয় যে তুই যখন রাজি চল তাহলে চল না চাইস না বিয়ে হবে না অভিভাবকে জানিয়ে ঠিক আছে তোমার বাবাকে বলো আমার সাথে কথা বলুক বল যদি বিয়ে করতে চাই তার কাছে মেয়ের পক্ষে প্রস্তাব আসে মোহর দিয়ে বিয়ে করতে হবে ওই মহিলা এসে এইরকম আমি নিজেকে উৎসর্গ করছি আপনার জন্য তারা নবী তার ওপর দিকে তাকালেন হ্যাঁ দৃষ্টিকে ওপর দিকে নিয়ে গেলেন ওয়াসবাহ নিচের দিকে নিয়ে আসলেন মানে ওপর দিকে নিচে পর্যন্ত একবার দেখলেন বিয়ে করার জন্য এরকম দেখবেন দেখলেন তাই হাতে কাপড় আছে যতটা চেহারা দেখলে হয়ে যায় চেহারা খোলা আছে দেখলেন সোমাতা রসুল আস তারপরে রসুল্লা সাহা নিজের মাথা কে নিলেন আর দেখলেন না একবার দেখে আর সেদিকে তাকালেন না এইভাবে বসে গেলেন বসে ছিলেন বসে থাকলেন ফালামারা আতিল মার আত যখন সে মহিলা দেখল যে ব্যাপারে কোন সিদ্ধান্ত না গেলেন। হ্যাঁ না কিছু বলছেন না আর দাঁড়িয়ে থেকে লাভ নেই মনে হয় আমার আশা পুরনো হবে না বসে গেল মহিলা ফাঁকা মারা জলমিনা সাহাবিজ যখন বসে গেল সাহাবি একজন বেচার স্ত্রী নেই গরিব মানুষ একবারে সর্বহারা ছুই নেই ও দেখলো যে নবিস না তো এই চান্সের চান্স একটু আমি দেখি কথা ফেলে দেখি হ্যাঁ জাল ফেলার মতো যদি মাছ ধরে যায় নবিস একজন ব্যক্তি যার নাম উল্লেখ করা হয়নি ফাখালে আরো সাল বলল হল্লা রসুল লাকা বিহা হা এই মহিলার ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন না থাকে ফাজ তাহলে ওর বিবাহ আমার সাথে দেন আমার সাথে আজম মানে দেশের তিনি শাসক আর ওই মহিলার অভিভাবক হয়তো ছিল না অভিভাবক যদি না থাকি তাহলে কি অভিভাবক হবে হ্যাঁ রাষ্ট্র নেতা হ্যাঁ হা কেম এমামুল মুসলামিন আমির উল সবচেয়ে বড় তখন নবী সাল্লাম কা কসম নাও খেতে বলে আর খেয়ে নেন তো যাহাই আছে কথা কে বলিষ্ঠ করার শক্ত করার জন্য প্রয়োজন রয়েছে ভাবছেন যে এখানে একটু কসম করলি ভালো তো কসম যদি করেন কোন নাজাইজ কাজ করলেন না যদিও বেশি বেশি কসম করা ভালো কাজ নাই বাঞ্ছনীয় নাই কিন্তু প্রয়োজনের তাগিদে আপনি আপনার কথা কে আপনার বিশ্বাসযোগ্য বানাবার জন্য যদি আপনি কসম করেন নিজের ইচ্ছায় অথচ তলব করা হয়নি তুমি কসম খেয়ে বলো তারপরে বলছে ওলা কিছুই নেই আমার কাছে ফাঁকা যে নবিস ইসহাবি আল্লাহা যাও তোমার বাড়িতে যাও পরিবারে যাও যাও বাপ মা আছে বাড়িতে যাও কিছুই নেই আল্লাহর কসম করে বলছি আর আসল আল্লাহ মাওয়াজার তো সেন বাড়িতে কিছুই পেলাম না কিছুই পেলাম না বাড়িতে আছে আজকাল কোনো অভাব এরকম হ্যাঁ এক কাছে মোবাইল আর দাম বেশি আমি কিছুই পেলাম না ফাঁকা সুর উল্লাগিদের জন্য বিশাল বলছে অনুজোর ওয়ালাও খাতামিনহারি দেখো তুমি গিয়ে খোঁজ করে যদিও লোহার একটা আংটি না কেন যাও স্বর্ণের আংটি নাই হ্যাঁ স্বর্ণের আংটিও দেওয়া যায় মেয়েকে ওটাও নেই চাঁদির আংটি নেই লোহার আংটি খুঁজে লোহার আংটি এমনি শখ করে পরা যায় নবী সাহায্য নিষেধ করেছেন কিন্তু প্রয়োজন তাগিদ প্রয়োজনের তাগিতে খুলতে বলেছেন লোহা হইল তো দু চারানা মূল্য আছে বল সেজন্য বললেন যে যাও দু চারানা মূল্যেরও কিছু যদি পাওয়া যায় দেখো ফেজাহ আবার গেল আবার ফিরিয়ে আসলে বলছেন লাহুল আল্লাহ লোহার আংটি পর্যন্ত বাড়িতে না তার চাদর পর্যন্ত ছিল না শুধু লুঙ্গিটা ছিল লুঙ্গি বলা হয় নিচের শরীরে যে পোশাকটা পরা হয় সেটার নাম লুঙ্গি বুঝা সেটা পায়জামার আকারে পড়েন আর খোলা পরেন আপনি খোলা লুঙ্গি পরেন আর না হয় কেরালাদের মতো অথবা বা কাপড়ের মতো অথবা বাঙালি লুঙ্গি হিন্দি লুঙ্গি পরেন সেলাই কর লুঙ্গি পরেন নিচের শরীরে যেটা থাকে কাপড় সেটাকে এজার বলা হয় আর ওপরের শরীরে যেটা থাকে কাঁধ থেকে নিয়ে আপনার কোমর পর্যন্ত ঢাকে এটাকে বলা হয় রিদা রিদা মানে চাদর বলছে বলছেন মালাহরি দাউন তার তার চাদত হইত মানে লুঙ্গিটাকে দিয়ে দিত বিয়ে করিনি রসুল্লাহ রসুল তখন মাতাস না বেজারিকা তোমার এই লুঙ্গি বলছে লুঙ্গি দিয়ে কি করবে তুমি লুঙ্গি দিয়ে কাজ হবে ইন লাভে তাহলে তোমার স্ত্রীর শরীরে কিছু থাকবে না মানে ওকে কিছু দেওয়া হলো না থু আর যদি সে পরে লাম এখন আলৈকা মিনহসাই সে যদি পরে নেই তাহলে তোমার গায়ে কিছু নেই তুমি থাকবে কোন সিদ্ধান্ত পাচ্ছেন না তা দাঁড়াইল যে যাক মজলিস থেকে কেটে পড়ি ফার আহ রসুল্লাহ সাল্লাম নবিসাম দেখলেন তাকে যে সে মজলিস থেকে পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে তার সম্পর্কে নবীন নির্দেশ দিলেন তাকে ডাকা হলো বলে ডাকো লোকটিকে চলে যাচ্ছে ডাকো ডাকো ডাকালাম নবী সালাম তোমার কাছে কি কি সুরা মুখস্থ আছে কিছু কোরআন কালা তখন সেই ব্যক্তি বলল মাইয়া সুরা তু কাজা সুরা তু কাজা আদা আমার অমুক সুরা অমুক সুরা অমুক সুরা মুখস্থ আছে কয়েকটি সুরা তিনি গণনা করলেন তিনি উল্লেখ করলেন ফাঁকা বললেন নবীম আরো জিজ্ঞেস করছেন এই যে সুরা বলে ঈশ্বর এই স্বরা শুধু পড়তে পারো না মুখস্থ আছে তার দুটো পার্থক্য আছে মুখস্থ থাকার শুধু দেখে পড়তে পারা দুটোতে পার্থক্য আছে মুখস্থ পড়তে পারবো কালা নাম হ্যাঁ মানে পৃষ্ঠে মানে মুখস্থ এটা হচ্ছে আরবি পরিভাষা মুখস্ত থাকা কালা নাম হ্যাঁ কালা ইস্লাকাল কোরআন তোমার কাছে যে কোরআন রয়েছে সেই কোরআনের বিনিময়ে তোমাকে এই মহিলার মালিক বানিয়ে দিলাম মালিক বানিয়ে দাও মানে কি বিবাহ দিয়ে দিলাম তুমি স্ত্রী হয়ে গেলে এখানে এই শব্দ বাক্যটা রয়েছে বা শব্দটা রয়েছে কিন্তু প্রসিদ্ধ হাদিস অধিকাংশ এই হাদিস অনেক কিতাবে রয়েছে আর অনেক সনদে বর্ণিত হয়েছে বোখারি মুসলিমের হাদিস অধিকাংশ হাদিসে রয়েছে যে অংশটুকু আসছে মুসলিমে ফাঁকা জো কাহা বেমা মা কামাল কোরআন মাল্লাক তো কানে তোমার বিবাহ দিয়ে দিলাম এই মেয়ের সাথে বেমা মা কামাল কোরআন তোমার কাছে যে কোরআন আছে মুখস্ত এর বিনিময় বা মোকাবেলা কি করো কোরআন শিখাও একাদিস আর একদেশ ব্যাখ্যা করে সামনে আরো আসছে অল্লাফুল্লাহ মুসলিম এই মাল্ল তু কাহা এইটা সহ মুসলিম রয়েছে অফির আর একটি বর্ণনা যাও ফাঁকা জউ কাহা मोहर तुझा गईते टा हम स्वर्ण हम चाँदी हाँ कपड़ चुपड़ हम महराना, जे महर। जे महराना जेको বস্তুও হইতে পারে আবার যে কোনটাকে বলা হয়েছে আরবিতে মানি হইতে পারে কোন একটা উপকার করে দিলেন সেটাই মোহর হইতে পারে মজদুরি হইতে পারে মেয়েকে যে বিয়ে করলেন কয় বছর চাকর খেটেছেন তার বাড়িতে বললেন যে আট বছর জরুরি আর দশ বছর করো তো ভালো মোসা আলি সাল্লাম ভালোটাই করেছিল ফাইন আসান दस बचर शो टाइम कर पारिश्रमिक ना चाइन चाक महारणा महारणा होते ठीक है चकर खाटबो पांच बच्चों असुविधा नहीं जाए কত টাকা মাসিক বেতন আর বেতন নেব তারপরে দেব না ওইসবের কোনো চাকরি করা বা চাকর থার ক্ষেত্রে সর্বনিম্ন একটা কোনো পরিমাণ নির্ধারিত নেই যদি নির্ধারিত থাকতো তাহলে নবী সাল্লা সাল্লাম লোহার আংটি খুঁজতে বলতেন না কারণ হানাফি ফকিদের কাছে দশ দিরহাম হইতে হবে কমপক্ষে তো দশ দিরহামি যদি সর্বনিম্ন জরুরি হয় আর পাঁচ দিন হাম না চলে সাত দিন হাম না চলে তাহলে আবার লোহার আংটি খুঁজা খুঁজতে বলার কোন যুক্তিগত আছে কেন খুঁজতে বলবেন তাহলে মোহর হইতে পারে মেয়ে পক্ষ চাইল ছেলে পক্ষ রাজি অসুবিধা নেই কোটি কোটি টাকার মালিক দশ কোটির মালিক কোটি দিয়ে দিলাম অসুবিধা কি জাইস কোনো না কারণ এটা হচ্ছে কেনাকাটা বোঝা গেছে কোন একটা সামান কিনতে গিয়ে এটা এখানে বাইরে সাধারণ মার্কেটে বিক্রি হয় কখনো খবর রাখেন না আপনার আমি দুবাই গেছি ফাইভ স্টার হোটেলে আর আমাদের এক ভাই আমি বললাম যে পানি তো পানি তো এমনি ওখানে পাওয়া যায় একটা প্রতিদিন ওরা দু তিন বোতল দেবে ফ্রি দেবে ও করলো তারপরে সামনে বাঁকাল আছে রোডটা পার হইলে বললাম যে এই তো দেখা যাচ্ছে সুপার মার্কেট দেখা যায় ওখানে আসা আসছে না শেখ টেলিফোন করে দিলাম ভদ্রলুকি করলো ও ভাবছে যে পাঁচ রিয়াল লাগবে ছিল ওটা এক লিটার ছিল তো হয়তো পাঁচ রিয়াল লাগবে লাগবে পাঁচ রিয়াল মানে সাথে সাথে পানি নিয়ে চলে আসলো আর পানি নিয়ে আসার পরে বলছে বিল কত চোদ্দ রিয়াল ১৪ দিন হাম আমি বললাম যে এটা কি কাজ করলেন আপনি এই তো সামনে দেখা যাচ্ছে সুপার মার্কেট এক রিয়ালে পেতেন ঐটা এয়ারপোর্টে আপনি কেন না আমি কিনি না হলে কিনি না একবার খাবার খেয়ে গেছি এখান থেকে যাব বৃষ্টিপি তো বোম্বাই আর গিয়ে ওখানে বাহারায় না মানা মতে এক ঘন্টা পরে থাকার কথা বলছে না রাত্রে না এরকম করে গালফেয়ার এরকমই করে নাই বসিয়ে এরকম সারা তো একটা হোটেলে নিয়ে গেল একটা যেহেতু হয়ে গেছে আর মাগরে পরে খেয়ে দিতে এখান থেকে এখান থেকে তো আর যেতে সময় লাগে না এতো তো বাহারায় গিয়ে হোটেলে পৌঁছলাম রাতে একটাই তো আর রাত্রে কোনো মিল নেই মানে খাবার নেই কিন্তু সকালে ব্রেকফাস্ট ফ্রি আছে এটা বলল। আমি বললাম পানি তো পানির যে দাম ঐরকমই আচ্ছা কোন রকম করে বাঙালি ছিল পানির ব্যবস্থা হলো। আজ যদি কিছু খাওয়া যায় বলছে যে সর্বনিম্ন যদি একটা স্যান্ড খান দেখি ব্যাস ও ঊনচল্লিশ রিয়াল আমি নিলাম না আমার খাওয়ার প্রয়োজন নেই শরীরটা একটু হালকা রাখা ভালো মাগরে পরে খেয়েছি রাত আবার একটু খেতে হবে জরুরি ফচুর হইলে ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে বোঝা গেছে তো কথা হচ্ছে যে কেউ যদি বেশি মূল্য চাই তাহলে তার অধিকার আছে আমারও না কিনার অধিকার আছে তোমার কাছে না কিনা আমি অন্য কথা কিন্তু অধিকার আছে ওই রকম বিবাহের বিষয়টি মহারানের ক্ষেত্রে অনেক মনে করেন না না না এত টাকা কাবের পাঁচ লাখ টাকা চাইছে সাইট সুতরাং আমি রাজি হয়েছি কিন্তু আমার দেওয়ার নিয়ত ছিল না হারাম কথা দেওয়ার নিয়ত ছিল না মানে কেন রাজি হলেন আপনি আপনি অন্য কোথাও খুঁজছেন অন্য কারো খুঁজছেন ও পাঁচ লাখ চেয়ে থাকলো পাঁচ লাখ লাখ নগদ দিতে পারবো যদি কেউ রাজি হয়তো বিয়ে করবো দোকান খুঁজছেন ওই রকম খুঁজেন পাঁচ বাড়িতে আপনি মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য কিন্তু আপনি অদা করে নেবেন সই করে দিবেন যে পাঁচ লাখ টাকা কাবিন নামা হইল এতে বিয়ে করলাম এক লাখ টাকা না আপনি দিন দিতে হবে কথা লম্বা হয়ে যাচ্ছে মালিক বানিয়ে দিলাম আবু দাউদ রাজি আল্লাহিত কোন কোন সুরাম মুখস্থ আছে তারপর সুরা মানে আল্ ইমরান আমি প্রথম আয়াত এগুলি মুখস্থ আছে কালা কুম যাও দাঁড়াও তুমি আল্লেমা ইসিন আয়াতন যাও একে নিয়ে যাও নিয়ে গিয়ে তোমার বাড়িতে গিয়ে আয়াত মুখস্থ করে দাও আয়াত মুখস্ত করার বিনিময়ে বিবাহ দিয়ে দিল যদি একদিনে মুখস্থ করিয়া একদিনে হয়ে গেল তার মহারানা পরিশোধ হয়ে গেল গেলাম বিয়ে পড়িয়েছেন এতে কি বুঝা গেল মেলা মাসায়েল আছে কথা হয়ে যাবে প্রায়গুলি হয়তো বুঝে গেছেন হাদিসের ব্যাখ্যাতেই আমি শুধু যে বিবাহের রুকুন বললাম আজকে রুকুন বুঝাবো বিবাহের কটি রুকুন বললাম তিনটি তিনটির মধ্যে প্রথমটি কি ইজাব আরবিতে মুখস্থ ইজাব ইজাব মানে প্রস্তাব ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব প্রস্তাব এখানে কার হয়েছিল। ছেলে বলল রাসুর আজম হ্যাঁ মহান ওলিকে বলল কি বলল যে আপনার প্রয়োজন না থাকে বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন এটা হচ্ছে কি ইজাব এই সাহাবি কি করেছিল ইজাব করেছিল একটি রুকুন নভি করিম সাসাম কি করলেন মেয়ের পক্ষ থেকে যে পড়িয়ে দিলেন এটা কবুল হয়ে গেল যেহেতু কি বললেন ফাকাত তো কাহা বেমা মা ফাকাত মা কামাল কোরআন এটা হচ্ছে কবুল ইজাব হয়ে গেল কবুল হয়ে গেল আর প্রথম রুকুন কি ছিল পাত্র পাত্রী হইতে হবে বিবাহের বৈধতায় কোনো বাধা না তাই কোনো বাধা নেই এই মেয়ের সাথে ওই ছেলের ওই সাহাবীর বিবাহ যা ছিল কত সহজ বিবাহ বসে থাকতে থাকতে বিবাহ হয়ে গেল সবগুলি এই হাদিস থেকে যেসব মাসাইল বেরিয়েছে অনেক মাসাইল ইস্তেমাত হয় তার মধ্যে একটি হচ্ছে যে যদি আপনি কোনো কথায় সম্মত না হইতে পারেন তো সাথে সাথে রেজেক্ট করতে হবে আপনার ভাষা দিয়ে বলতে হবে জরুরি না কিছুক্ষণ নীরব থাকেন किरवें चिंता कर मध्य अपनी दीर्घ समय नीरब थे पक्ष अपन का तलब कर बुझे निले भाई पा जा मसला मसलर क्षेत्र विवाहसादे ना विवाह क्षेत्र मे अपन बन के कि जवाब दिल्ली मे पक्ष हाँ बोलो ना বলার বলার কোনো জবাব আসলো না তার মানে কি না এটা ভালো না না ভাই তোমার সাথে বিয়ে দিতে পারবো না এই বলা চাইতে নীরব থেকে যাওয়া ভালো এখানে নীরব থাকবে সুরুল্লাহ এইরকম একজন ভাইয়ের কাছে ধার চাইলেন ভাই আমি দিতে না আপনাকে ভাই এই সময় দিতে না এটা বলার কোনো প্রয়োজন নেই চাইলো চুপচাপ থেকে গেলেন কিছু বললেন হ্যাঁ বললেন নাও বললেন এটা বেশি ভালো না এ হাতে কিস্তে মাথায় বুঝে নিল দানারা ইসারা কাফিস ফার্সিতে একটা প্রবাদ আছে জ্ঞানীকে ইঙ্গিত যথেষ্ট যথেষ্ট। মানে হয়ে গেল পারবে না হাদিস থেকে যে হয় জন্য একটি মাসলা গুরুত্বপূর্ণ লজ্জাকর বিষয় মনে করে বেহায়া নির্লজ্জ মনে করে যদি মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসে না কখনো না মেয়ের পক্ষ থেকে অথবা মেয়ের বাবার পক্ষত আমাদের সমাজে এত অন সমাজ হয়ে আছে যে মেয়ের বাবা যদি কোনো ছেলেকে বলে দেয় যে তোমাকে চয়েস করেছে জামাইয়ের জন্য তুমি বিয়ে করবে আমার নিজেকে পেশ করতে পারে আল্লাহ সালাহি খাইরে কোন অনেক সৎ ভালো মানুষের সামনে আপনাকে বিয়ে করতে আপনি আমাকে বিয়ে না চিন্তা করেন আমি প্রস্তুত আছি যদি বিয়ে করতে চান বিয়ের জন্য তারপরে জাহাজ এরাল তাকানো। মাথা থেকে পা পর্যন্ত পাড়িয়ে আছে বসে আছে তাকানো। কিন্তু যতটুকু খোলা যায় খোলা বা কি অংশ কাপড়ের উপরে তাকাবেন লম্বা না বেটে খাটু এটা দেখার জন্য হয়তো দাঁড়িয়ে আছে আপনি ওপর থেকে নিচে পর্যন্ত দেখলেন হ্যাঁ হ্যাঁ হাতগুলি কেমন খোলা আছে দেখলেন তো হাত যেহেতু নিচের দিকে আছে দেখলেন পায়ের দিকে দেখলেন হাত দেখলেন পা দেখলেন চেহারা দেখলেন দেখলেন দেখা কতটুকু কত গত সপ্তাহে আলোচনা হয়েছে আর এটি হচ্ছে বলছেন যে বিবাহে মোহর জরুরি ওয়ানহ দান মোহর ছাড়া বিবাহ হয় না যদি মোহর ছাড়া বিবাহ হয় তো ওই সাহাবির সাথে বাহ দেওয়ার জন্য নবী সাল্লাহিসাল্লাম এত বারবার পাঠা যাও কিছু তালাশ করো কিছু তল্লাশ করো করতেন না পড়িয়ে দিতেন মোহর ছাড়া ব্যবহার আর একটি মাসলা বুঝা গেল যে ধার বাকির মোহর যদি কারবার থাকত শরীয়তে এইরকমই তাহলে নবী করিম সাল্লা বলতেন ঠিক আছে এখন তোমার বিয়েটা পড়িয়ে দিছি এক হাজার মোহর হইল কম করি বললাম লাখ না বলে আজকে বললাম বা এক দিনার মোহর হইল তুমি পাঁচ বছর সাত বছরে তুমি কোনো সময় ধীরে ধীরে দিয়ে দিও যেটা দেশি তরীকে আমাদের মোহর দেওয়ার পাঁচ লাখ টাকা মোহর মেধে কিছুই দিলেন না এমনিতে আর যে চালাক চতুর বাঁশর রাতে প্রথম মাপ নেওয়া বাঁশর প্রথম কাজ হচ্ছে ওই মোহরানা মাফ নেওয়া যে তুমি মাফ করলে কি না তুই করলে সব আর মাফ নেওয়ার তারপরে তালাক জাইজ নাই যদি চান তো এরকম থাকতো তাহলে ঠিক আছে বাকি তা তোমার বিয়েটা পড়িয়ে দিই আর পরে তখন তুমি দিবে করলেন না কেন আমাদের সমাজের নগদ কজন নগদে বিয়ে করেছেন একটু হাত ঢান্তি আল্লাহ রাস্তা নগদ মহরে নগদ মহরে পরে দেওয়া গুলি নগদ না এখন যে পেমেন্ট করতে না বিয়ের দিন যখন কবুল করে তখনই দিয়েছেন ওই রকম লোক পাঁচ বছর হয়ে গেল আপনি পাঁচ লাখ কেন হয়তো পঞ্চাশ লাখ টাকার জমি জায়গা লিখে দিয়ে দিয়েছেন অনেক আছে এরকম না ওটা চাই না বিয়ের মজুলি সেই নগদ দিয়ে উঠেছে এইরকম চাই অধিকাংশ দাওয়াত পৌঁছেছে যাদের কাছে সহি দাওয়াত তারা কিন্তু দেশি তরিকা বিয়ে করলে ফাঁকিবাজি করার চেষ্টা করেছে আর কোরআন একসাথে টানা হাসনা করে এই নবী জামানে আর কোন ঘটনা ঘটত না যায় এরকম থাকলে তারপর ফোকাহা যখন বলেছেন তাদের এহেতর সম্মানে নাজাইজ বলছে না কিন্তু সন্ন্যত নাই ভালো করে শোনেন বলছে না কিন্তু সন্ন্যতের খেলাফ मसला विवाहर शब्द कर जरूरी ना एम को शब्द दिए हर जे विवाह अर्थ प्रकाश कर যেমন আমার মেয়ের তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম বা পড়িয়ে দেন এরকম বলতে হবে না অন্য কোন শব্দ বাক্য দিয়ে চলতে পারে কারণ হাদিসে একবার জাউজ তো এসছে বিয়ে পড়িয়ে দিলেন আর একবার মাল লাগতো মালিক বানিয়ে দিলাম তো মালিক বানিয়ে দেওয়া তো অন্য কথা বা ব্যাপক কথা ওতে বিবাহটাও আসতে পারে আবার অন্য কিছু হইতে পারে তাই না মালিক বানিয়ে দিলাম শব্দ থেকে নবিসটি ব্যবহার করছে অধিকাংশ এগুলো ভাষা বলেন কিন্তু আমার মেয়ের কাজটা ছেড়ে দেন আমাদের দেশে অনেকে বলেন হ্যাঁ শুভ কাজটা সেরে দেন আসলে কাজটা আগে সারেন এই এগুলো দিয়ে ইজাব হবে কি হবে না কবুলের ক্ষেত্রে আমি কবুল করলাম না বলে যদি কবুল করলাম করলাম দুটো শব্দ এসছে কিন্তু এই এইরকমই যদি কাছাকাছি শব্দ যাতে বোঝা যায় যে হ্যাঁ সে তা কবুল করছে যদি বোঝা যায় তাহলে অসুবিধা নেই অধিকাংশ অলমারা বলছেন যে শব্দ জওয়াজ নেকা এগুলো হইতে বিবাহ হইতেই হবে শব্দ জরুরি নয় যদি বোঝা যায় যে এই শব্দের অর্থ কাজটা সেরে দেন মানে এটা দিয়ে কবুলের ক্ষেত্রে আরো কিছু অন্য কিছু ব্যবহার করেন ঠিক মেনে নিলাম মেনে নিলাম মোহরের ক্ষেত্রে বলছেন যে এসে ফাহ মোহর যে টাকা পয়সাই হইতে হবে না কোনো উপকারিতা হইতে পারে তালিম শিক্ষা দেওয়া খেদমাত সেবা করা যেমন মুসা আল ইসালামের ঘটনা এইরকমই যে কোনো রকমের সেবা হইতে পারে এখানে আজকের আলোচনা শেষ করি আল্লাহ ফকরাবুল আলম জানামতকে কোরআন হাদিস জানার মেনে চলার এবং শরীয়ত সম্মত বিবাহ সাদী সম্পূর্ণ করার তৌফিক দান করেন এবং বিবাহের ক্ষেত্রে যে সব বিধাত রয়েছে যেসব সংস্কার রয়েছে সব কুপ্রথা রয়েছে সেগুলি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ফর সন্ন্যত মোতাবেক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন বন্ধ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসলাল মোহাম্মদ ইসমাই বিবাহিত তালাক প্রাপ্তা বা বিধবা যদি হয় তাহলে কথাতে উচ্চারণ করে অনুমতি সেই ক্ষেত্রে নিরবতা যথেষ্ট নয় কারণ ওত ওর মধ্যে তো অত লজ্জা নেই লজ্জা অনেকটা ভেঙ্গে গেছে সেই ক্ষেত্রে মুখে ফিটে বলবে হ্যাঁ না ঠিক আছে রাজি আছি বা নেই বলে মুখে ফিটে বলবে অনেক হলমারা বলছেন যে বিয়ে পড়াইতে হবে যাদের কাছে মশলা কিন্তু কিছু মজাবে যায় আছে তাদের কাছে বিবাহ যদি সাবালিকা হয় তাদের কাছে সাইয়া বাবদি হয় সাবালিকা হয় হ্যা মেয় সাবালিকা হয় তাহলে এরকম বলছে তারা তো সেই সব ফোকদের কাছে যায় কিন্তু সতর্কতামূলক বিয়ে পড়িয়ে নয় ভালো तक निपाये मेने नहीं अनेक अलमारे न पढ़ाते आज मजबा जो विवाह क्षेत्र जरूरी नई तरफ নিজেই বিয়ে করতে পারে এই মত রয়েছে কিন্তু হাদিসের খেলাফ সেটি হাদিসের খেলাফরিয়া নাই ভালো সতর্কতা মূলক মহারানার ক্ষেত্রে মেয়ের প্রতিপালন করেছে সে যদি শর্ত লাগায় যে আমার মেয়ের জন্য এক লাখ টাকা আর আমার জন্য এক লাখ টাকা তো জায়জ মুসলিম আলা শুরু হাদিস মুসলিম কন্ডিশনের উপর অটল থাকবে যদি এইরকম শর্ত করে নেই মেয়ে পক্ষ বা মেয়ের বাবা তাহলে তার হক রয়েছে আমি আমি এত টাকা আনব এত টাকা আমার এত টাকা আমার মেয়ের কিন্তু যদি না বলে চুপ থাকে তাহলে সেটা হচ্ছে আসল হচ্ছে যেটা মেয়ের হক যত টাকা হোক না কেন যৌতুক না যৌতুক তো হারাম আল্লাহ পয়সা দিয়ে মেয়ে আনতে বলেছেন কারো जौतुक तो हराम चूरीत सामान्यतम भिन्न नौतुकान जदिछाई देखते समाज चपे की मेरा शांति मानसिक कष्ट चपेट हराम शर्तनालसा छा समाज चपोना मे सुखी रखते चाहिए मेरे घर एसिब मे एसिंग मेरे एसि देखिए চাপ সৃষ্টি করে মেয়ের স্ত্রীর আর আমি কোন শর্তের চাপেও দিচ্ছি না সমাজের চাপেও দিচ্ছি না অন চাপে দিচ্ছি না তাহলে যাইজ কিন্তু বিয়ের দিনে একবারে গাড়ি ভর্তি করে ফার্নিচার আর সোফা সেট আর এই যেসব দিচ্ছে অথবা আরো কিছু অনেক জায়গায় আজকাল কার দেওয়া হয়েছে একটা যুগ ছিল হোন্ডা কার কারণ একটা এম বিবিএস ছেলের সাথে বিয়ে হইলো আমাদের এলাকায় এক মেয়ের এখানে ও মেয়ের বাবা থাকতো কার দিয়েছে এগুলো দিয়ে শান্তি পায় গন্ধে শান্তি হয় না এইসব বিয়েতে কোনো বরকত হয় না যত দুর্ঘটনা ঘটি ঘটছে এই রকম হ্যাঁ আত্মহত্যার দিনটা তাদের ঘরে এই সব ঘটনা সাধারণত বিবাহের সময় রক্ষণ নয় মোহর কিন্তু মোহর ফরজ হ্যাঁ মানে মোহর যদি নাও নির্ধারণ করে মোহর ফরজে আছে মোহর ফরজ বললে মোহরও ফরজ বোঝা গেছে रुक क्यों बोलेंा कारण तक रुकु विवाहे अनुष्ठान अंतर्भुक्त नोर क्या उल्लेख ना कर विवाह मोहर देव फरज मोहर देव फरज निर्धारण कर निर्धारण कर फरज और निर्धारण ना कर मोहरे मिशिल मोहर मिसल बला है একটা ক্লাস ফাইভ পড়া মেয়ে আর একটা হচ্ছে বিয়ে পড়া মেয়ে দুটো মহরে পার্থক্য থাকতে পারে একটা বাড়ি ধনী বাড়ি আর ওর চাচা চাচা তো বাড়ি দুটো মহরে পার্থক্য থাকতে পারে দেখতে হবে ওইরকম যারা অসুবিধা কি রাজি হইলি হইল রাজি হইলি হইলো কোন অসুবিধা নেই আর একটি বিষয় রয়েছে খুদবা খুদবা খুতবার কথা এ হাদিস উল্লেখ হয়নি তাই না বোঝা গেল যে খুদবা ওয়াজেব ফরজ নাই খুদ্ ফরজ নাই হাজা যদি তাতে সেই রকমের বরকত থাকবে না সেই সন্ন্যতের বরকত থেকে বা হরুম থাকলো কারণ হা যদি খুদবা পড়ার কথা আসতো তাহলে উল্লেখ করা উল্লেখ করা হয়নি জি হ্যাঁ হতে পারে যে সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত না নাও পড়া হইতে পারে তো খুদবাও একটা অংশ কিন্তু বাকি অনেক কিছু রয়েছে সোনাথ মুস্তাহি রয়েছে এগুলো কিন্তু জাহেলদের তারা বুঝে না জন্য কষ্ট পাবে ওদের বাড়িতে ফেলে দিয়ে চলে আসেন আর তারপরে যদি খুব কষ্ট পান তাহলে আপনার মেয়েকে দিয়ে দেন কিন্তু আমি নেব না কারণ আমি যখন নিয়েছি নাজাজ নিয়েছি সুতরাং আমি হারাম থেকে মুক্ত তবার একটা অংশ হচ্ছে আমি হারাম মুক্ত হব আমি আপনাকে দিয়ে দিলাম ছুড়ে ফেললাম এটা হচ্ছে আমার তবা তবা আমার হয়ে গেছে এখন আপনাকে খুব কষ্ট লাগছে তো আপনার মেয়েকে নেবেন দুনিয়াতে যারা পরিধান করবে জান্নাতে গেলেও এই নিয়ামত পাবে না হাদিস। জান্নাতে যাবে না এক অর্থ আর অর্থ হচ্ছে যে জান্নাতে যদি যেতেও পারে অন্য নেকামল দিয়ে তবুও এই গোল্ডের নিয়ামত থেকে চাঁদের নিয়ামত থেকে আর এই যে রেশম সিল্কের নিয়ামত থেকে মাহরুম বঞ্চিত হচ্ছে স্বর্ণ চাঁদি পুরুষদের পঞ্চাশ হাজার বা এক লাখ হ্যাঁ ওসুল মানে নগদ ওসুল ওয়সাল মানে পৌঁছে যাওয়া আরবি শব্দ ওসুল ওর ওসলমানের নগদ ওইটাকে নগদ আমি বিধাতগুলো আছে বিধাত এগুলো কারণ এইরকম বেজড় করতে হবে কোথায় সাহাবীরে করেন নবী তো করেন নাই তো আপনি কিন্তু বিধাত করবেন আপনি নগদ দেন সন্ন্যত মোতাবে চলবেন আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি আইপিএস কোম্পানিতে চাকরি করেন আপনার ম্যানেজার আপনাকে একটা নিজের পক্ষ থেকে দশ ঘন্টার কি করেছে পার্ট নিজের থেকে অথচ অথবা কোন কিছু দিয়ে একটা গিফট দিয়েছে নিজের তরফ থেকে কিন্তু সম্পদটা হচ্ছে আইপিএস কোম্পানির আপনি ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য কোম্পানিকে কে না আরেকটা ওয়ার্কার কে দিয়ে দেবেন আরেকটা ওয়ার্কার যেহেতু এটা আমি নিজের জন্য মনে আরেকজন ওয়ার্কার কে দিয়ে দিচ্ছি চলবে চলবে বুঝছেন আমার না বুঝছেন না কখনো মুক্ত হইতে পারেনি আপনি আপনি যখন হারাম নিয়েছেন তাহলে তখন ও যদি আপনার স্ত্রীকে ভালো কথা দিক আপনার মেয়েকে দিক আর কাউকে দিক দিনের মাসাল মাসাল বোঝার চেষ্টা করবেন সুস্থ মস্তিষ্কে আপনি যেটার মালিক না দান করে তৈরি রাখেন ও সালদাহিজমার